ষষ্ঠ খণ্ড দক্ষিণেশ্বর কালীবাটিতে ভক্তসঙ্গে ব্রহ্মতত্ত্ব ও আদ্যাশক্তির বিষয়ে কথোপকথন বিদ্যাসাগর ও কেশব সেনের কথা প্রথম পরিচ্ছেদ জ্ঞানযোগ ও নির্বাণ মত পণ্ডিত পদ্মলোচন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর আষাঢ়ের কৃষ্ণা তৃতীয়া তিথি ইংরেজি ২২ জুলাই আঠারোশো তিরাশি খ্রিস্টাব্দ আজ রবিবার ভক্তেরা শ্রীশ্রী পরমহংসদেবকে দর্শন করিতে আবার আসিয়াছেন অন্য অন্যবারে তাহারা প্রায় আসিতে পারেন না রবিবারে তাহারা অবসর পান অধর রাখাল মাস্টার কলিকাতা হইতে একখানি গাড়ি করিয়া বেলা একটা দুইটার সময় কালীবাটিতে পৌঁছিলেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আহার আনতে একটু বিশ্রাম করিয়াছেন ঘরে মনি, মল্লিকাদি আরও কয়েকজন ভক্ত বসিয়া আছেন রাসমণির কালীবাড়ির বৃহৎ প্রাঙ্গনের পূর্বাংশে শ্রীশ্রী রাধাকান্তের মন্দির ও শ্রীশ্রী ভবতারিণীর মন্দির পশ্চিমাংশে দ্বাদশ শিব মন্দির সারি সারি শিব মন্দিরের ঠিক উত্তরে শ্রী শ্রী ঘর ঘরের পশ্চিমে অর্ধমণ্ডলাকার বারান্দা সেখানে তিনি দাঁড়াইয়া পশ্চিমাশ্য হইয়া গঙ্গা দর্শন করিতেন গঙ্গার পোস্তা ও বারান্দার মধ্যবর্তী ভূমিখণ্ডে ঠাকুরবাড়ির পুষ্পোদ্যান এই পুষ্পোদ্যান ব্যাপী। দক্ষিণে বাগানের সীমা পর্যন্ত উত্তরে পঞ্চবটি পর্যন্ত যেখানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ তপস্যা করিয়াছিলেন ও পূর্বে উদ্যানের দুই প্রবেশদ্বার পর্যন্ত পরমহংসদেবের ঘরের কোলে দুই একটি কৃষ্ণচূড়া গাছ নিকটেই গন্ধরাজ ককিলাক্ষ শ্বেত ও রক্ত ঘরের দেওয়ালে ঠাকুরদের ছবি তন্মধ্যে টার জলমধ্যে ডুবিতেছেন ও যিশু তার হাত ধরিয়া তুলিতেছেন সেই ছবিখানিও আছে আরেকটি বুদ্ধদেবের প্রস্তরময় মূর্তিও আছে তক্তপোষের উপর তিনি উত্তরাশ্য হইয়া বসিয়া আছেন ভক্তেরা মেঝের উপর কেহ মাদুরে কেহ আসনে উপবিষ্ট সকলেই মহাপুরুষের আনন্দমূর্তি একদৃষ্টে দেখিতেছেন ঘরের অনতিদূরে পোস্তার পশ্চিম গাদিয়া, পূতশলীলা গঙ্গা দক্ষিণ বাহিনী হইয়া প্রবাহিত হইতেছিলেন বর্ষাকালে খরস্রোতা যেন সাগর সঙ্গমে পৌঁছিবার জন্য কত ব্যস্ত পথে কেবল একবার মহাপুরুষের ধ্যান মন্দির দর্শন স্পর্শন করিয়া চলিয়া যাইতেছেন শ্রীযুক্ত মণিমল্লিক পুরাতন ব্রাহ্মভক্ত বয়স ৬৫ তিনি কিছুদিন পূর্বে কাশীধাম দর্শন করিতে গিয়াছিলেন আজ ঠাকুরকে দর্শন করিতে আসিয়াছেন ताहा के काशी पर मणिमल्लिक साधु केवल श्रीरामकृष्ण आगे साधन चाय समिता चाय निर्वाणर चेष्टा करेदांत केवल विचार कर ब्रह्म सत्य जगत मिथ्या বড় কঠিন পথ জগৎ মিথ্যা হলে তুমিও মিথ্যা যিনি বলেছেন তিনিও মিথ্যা তাঁর কথাও স্বপ্নবধ বড়ো দূরের কথা কিরকম জানো যেমন করপুর পোড়ালে কিছু বাকি থাকে না কাঠ পোড়ালে তবু ছাই বাকি থাকে শেষ বিচারের পর সমাধি হয় তখন আমি তুমি জগৎ এসবের খবর থাকে না পদ্মলোচন ভারী জ্ঞানী ছিলেন কিন্তু আমি মা মা করতুম তবুও আমায় খুব মানত পদ্মলোচন বর্ধমানের রাজার সভা পণ্ডিত ছিল কলকাতা এসেছিল এসে কামারহাটির কাছে একটি বাগানে ছিল আমার পণ্ডিত দেখবার ইচ্ছা হলো হৃদয় পাঠিয়ে দিলাম জানতে অভিমান আছে কিনা। না শুনলাম পণ্ডিতের অভিমান নাই আমার সঙ্গে দেখা হলো এত জ্ঞানী আর পণ্ডিত তবু আমার মুখে রামপ্রসাদের গান শুনে কান না কথা কয়ে এমন সুখ কোথাও পাই নাই আমায় বললে ভক্তের সঙ্গ করব এ কামনা ত্যাগ করো নচেত নানা রকম লোক তোমায় পতীত করবে চরণের গুরু উৎসবানন্দের সঙ্গে লিখে বিচার করেছিল আমায় আবার বললে আপনি একটু শুনুন একটা সভায় বিচার হয়েছিল শিব বড় না ব্রহ্মা বড়। শেষে ব্রাহ্মণ পণ্ডিতেরা পদ্মলোচনকে জিজ্ঞাসা করলে পদ্মলোচন এমনি সরল সে বললে আমার চৌদ্দ পুরুষ শিবও দেখে নাই ব্রহ্মাও দেখে নাই কামিনী কাঞ্চন ত্যাগ শুনে আমায় একদিন বললে ওসব ত্যাগ করেছ কেন এটা টাকা এটা মাটি এ ভেদবুদ্ধি তো অজ্ঞান থেকে হয় আমি কি বলবো? বললাম কে জানে বাপু আমার টাকা করি ওসব ভালো লাগে না একজন পণ্ডিতের ভারী অভিমান ছিল ঈশ্বরের রূপ মানত না কিন্তু ঈশ্বরের কার্য কে বুঝবে তিনি আদ্যা শক্তিরূপে দেখা দিলেন পণ্ডিত অনেকক্ষণ বেহুশ রইল একটু হুশ হবার পর কা কা, কা, অর্থাৎ কালি এই শব্দ কেবল করতে লাগল ভক্ত বলিলেন মহাশয় বিদ্যাসাগরকে দেখেছেন কি রকম বোধ হল শ্রীরামকৃষ্ণ বলিলেন বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে দয়া আছে কিন্তু অন্তর্দৃষ্টি নাই অন্তরে সোনা চাপা আছে যদি সেই সোনার সন্ধান পেত এত বাহিরের কাজ যা করছে সেসব কম পড়ে যেত শেষে একেবারে ত্যাগ হয়ে যেত অন্তরে হৃদয় মধ্যে ঈশ্বর আছেন এ কথা জানতে পারলে তাঁরই ধ্যান চিন্তায় মন যেত কারু নিষ্কাম কর্ম অনেক দিন করতে করতে শেষে বৈরাগ্য হয় আর ওইদিকে মন যায় ঈশ্বরে মন লিপ্ত হয় ঈশ্বর বিদ্যাসাগর যেরূপ কাজ করছে সে খুব ভালো দয়া খুব ভালো দয়া আর মায়া অনেক তফাত দয়া ভালো মায়া ভালো নয় মায়া আত্মীয়ের উপর ভালোবাসা স্ত্রী পুত্র ভাই ভগিনী ভাইপো ভাগ্নে বাপ মা এদেরই উপর ভালোবাসা দয়া সর্বভূতে সমান ভালোবাসা